আবদুল্লাহ ইবন উমর আদিল্লাহ তালাহু বলেন একজন জিজ্ঞেস করলেন হ্যাঁ আল্লাহ রসুল রাতের সালাতের পদ্ধতি কী তিনি বললেন দু দু রাকাত করে আর ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করলে এক রাকাত মিলিয়ে বেতার করে নিবে